বাংলা মানবতা সমাধান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 কোরআন দিয়ে জীবন গড়ার আয়োজনে যারা আমাদের সাথে আপনাদের নিশ্চয়ই মনে আছে আমরা নিসা থেকে ধারাবাহিক আলোচনা করছি আর এই আলোচনার মূল উদ্দেশ্য হলো আলোচনার মাধ্যমে আল্লাহর কোরআন থেকে হেদায়েত নিব আল্লাহর কোরআনের হেদায়তের মাধ্যমে আমাদের জীবনকে সুন্দর করবো আমাদের এহকালকে সুন্দর করব এবং পরকালকে সুন্দর করবো ইনশা আল্লাহ সম্মানিত দর্শক ভাই বোনেরা جگہ شریک ہو مسٹ ویلکم سب سے دعا کر کبول کرالہ جانے برقت دین اور آلوچنا جرا سنی تر سب کے جنہ اللہ رب اللہ علام جزائد আমাদের আলোচনা শুরু হচ্ছে সুরাত উন্নষা পনেরো নম্বর আয়াত থেকে আমাদের আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ আমরা প্রথমে আল্লাহর কথা শুনি এরপরে ধীরে ধীরে আমাদের আলোচনা নিয়ে অগ্রসর হই ইনশাল্লাহ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 নিঃসাদ করছেন যদি কোনো মহিলা খারাপ কাজে লিপ্ত হয় তাহলে তোমাদের মধ্য থেকে चारन के तुम सी हिसाब ग्रहण करा चारन सी दे तेर के तुम्हरा घर मध्य आटके रख जत पाना ता मृत्युबरण करता तरज वे आउट बेर दें और तुम्हारे मध्य थे जदि दुजने खराब क्या लिप्त हो तुम्हरा शस्ती दाओ যদি তারা তওবা করে নিজেদেরকে সংশোধন করে নেয় তাহলে তাদের থেকে তোমরা বিরত হয়ে যাবে আর নিশ্চয়ই রাবুল আলমিন আল্লাহ তালা তওবা কবুলকারী এবং তিনি মেহেরবান। সম্মানিত দর্শক ভাই বোনেরা এখানে ইসলামের বিভিন্ন যে হদুদের বিষয়গুলো রয়েছে হদুদ সম্পর্কে আল্লাহ সুভান হুয়া তাহালা এখানে বর্ণনা করছেন ইসলামী হদের মধ্যে একটা বিষয় হল যে অন্যায় করলে যে শাস্তি তার একটা ক্রাইমের ক্রিমিনালজি যেটাকে বলে এটা এমন একটা বিষয় যেটা আসলে সারা পৃথিবীর জন্য এক্সাম্পল ছিল এক্সাম্পল হয়ে আছে এবং এক্সাম্পল হয়ে থাকবে হ্যাঁ অনেক দেশে অনেক জায়গাতে অনেক সোসাইটিতে ইসলামিক এই যে ক্রিমিনালজি ইসলামিক হদুদের বিষয়গুলো কেসের বিষয়গুলো হ্যাভবিন মিস আন্ডারস্টুড এটাকে ভুল বোঝা হয়েছে ভুল করে ব্যাখ্যা করা হয়েছে এজন্য আমরা অনেক সময় অনেকে মনে করে যে ও এটা একটা বর্বর আইন এটা একটা খারাপ আইন কিন্তু আমরা যদি ঠান্ডা মাথায় চিন্তা করি আমরা যদি চিন্তা ভাবনা করে দেখি এবং সমাজের আমাদের যে শান্তি দরকার সমাজে যে নিরাপত্তা দরকার সমাজের মধ্যে যে স্ট্যাবিলিটি দরকার সেই সম্পর্কে যদি আমরা চিন্তা করি সেই সম্পর্কে যদি আমরা অ্যাওয়ার হই আমার ভাই ও বোনেরা তাহলে আমরা অবশ্যই দেখব রবুল আলমিন আল্লাহ তালা যে নিয়ম দিয়েছেন এটা একটা সুন্দর নিয়ম রবীন্দন আল্লাহ এর থেকে বেটার কোনো কিছু হতে পারে না এর থেকে মহান কোনো কিছু আর হতে পারে না পারে না পারে না যদি আপনারা আমার কথা বিশ্বাস না করেন আমার সঙ্গে আপনারা একমত না হন আমার সম্মানিত ভাই বোনেরা তাহলে আপনারা নিজেরা লেখাপড়া করুন নিজেরা কম্পেয়ার করুন নিজেরা রিসার্চ করুন নিজেরা গবেষণা করুন এবং নিজেরা আপনারা গবেষণা করতে করতে একসময় আন্ডারস্ট্যান্ড করবেন বিভিন্ন দেশের সঙ্গে সার্ভে করুন আর আপনি ওয়েস্টার্ন কান্ট্রির সঙ্গে কোনো মুসলিম কান্ট্রি যেখানে কোরআন হাদিস আংশিক হলেও মানা হয় তার সঙ্গে আপনারা কম্পেয়ার করে দেখুন দেখবেন যে আল্লাহ সুবহান আইন মানলে আল্লাহর কুরআন মানলে আল্লাহর নিয়ম মানলে সমাজের মধ্যে কত শান্তি হয় সুভান আল্লাহ বর্তমান জামানায় আল্লাহর কোরআনকে মেনে চলা হয় হান্ড্রেড পারসেন্ট এরকম দেশ তো আসলে নাই ইসলামিক স্টেট তো আমাদের নাই মুসলিম স্টেট আমাদের কিছু আছে আপনারা অনেকে বলবেন যে তাহলে মুসলিম স্টেট এবং ইসলামিক স্টেটের মধ্যে ডিফারেন্সটা কি মুসলিম স্টেট হলো যেখানে মুসলমানরা চালায় পরিচালনা করা হয়িক হান্ড্রেড পারসেন্ট কোরআন এবং হাদিস মোতাবেক আনফর্চুনেটলি পরিচালিত করা সম্ভব হচ্ছে না হ্যাঁ বিশার এবং সালিশ এবং না। যার সঙ্গে আপনারা নিশ্চয়ই একমত হবেন আপনাদেরকে একটা পরিসংখ্যান দিই একটা আপনাদেরকে দেই একটা সার্ভের রিপোর্ট আপনাদেরকে দেই। রিপোর্ট হলো এটা যেমন কি বর্তমান জামানাতে আমেরিকা যুক্তরাষ্ট্র ইউএস দা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এখানকার নিউ ইয়র্ক সিটিস্টার্ল্ড টোয়েন্টি ফোর আওয়ার সিটি নিউ ইয়র্ক এই নিউ ইয়র্কে একদিনে নিউ ইয়র্ক সিটিতে যেই পরিমাণ ক্রাইম হয় যেই পরিমাণ অপরাধের ঘটনা ঘটে যেই পরিমাণ রেপ হয় যে পরিমাণ রাবারি হয় যেই পরিমাণ আপনার খারাপ কাজ হয় যে পরিমাণ ক্রাইম হয় অপরাধ হয় হল সৌদি আরবে তিনশো দিনে পুরো এক বছরেও ওই পরিমাণ ক্রাইম হয় না চিন্তা করে দেখেছেন তাহলে আপনারা চিন্তা করে দেখেন আল্লাহর কোরআনকে আংশিকভাবে হলেও তো সেখানে মানা হচ্ছে চুরির শাস্তি আছে মার্ডারের শাস্তি আছে সেখানে ড্রাগ ডিলিংয়ের শাস্তি আছে এই শাস্তিগুলো আপনার যেহেতু সঠিকভাবে ইমপ্লিমেন্ট করা হয় সঠিকভাবে এগুলোকে মানা হয় এই মানার জন্য আল্লাহ আল্লাহাল এমন নিরাপত্তা সেখানে দিয়েছেন দেখেন সভ্য দেশ হিসেবে যারা সারা দুনিয়ার মরল যারা নিজেদেরকে মোস্ট সিভিলাইজড মনে করে যারা নিজেদেরকে মনে করে উইয়ার দা লিডার অব দা হোল ওয়ার্ল্ড সেখানে এক সিটিতে এক রাত্রে এবং দিনে টোয়েন্টি ফোর আওয়ার মধ্যে যেই দুর্ঘটনা ঘটে যে অপরাধের ঘটনা ঘটে সারা বছরেও সৌদি আরবে সেই পরিমাণ ঘটছে না এটা সৌদি আরবের মানুষের ক্রেডিট আমি বলবো না এটা আপনার আমার ক্রেডিট আমি বলবো না এই ক্রেডিট হলো আল্লাহ সুফান যে আল্লাহর নিয়মকে সেখানে মানা হয় আল্লাহর নিয়মকে মানার কারণে সেখানে শান্তি আছে আর যারাই আল্লাহর নিয়মকে মানবে আল্লাহ তাদেরকে শান্তি দিবেন সমাজেও শান্তি হবে রিজিকের মধ্যেও বরকত হবে এবং আল্লাহ সুফায়ন হুয়াত আহ তাদেরকে ভালো রাখবেন সুন্দর রাখবেন এবং আল্লাহ তালা তাদের মধ্যে বরকত দিবেন আল্লাহ তালা রেশাদ করেন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 নগর আর বন্দর গ্রামে গঞ্জের মানুষেরা আমরা ইমান এনে ফেলতো আল্লাহকে ভয় করে চলতো আল্লাহর নিয়ম মেনে চলতো তাহলে কি হতো আমি আল্লাহ তাহলে জমিন এবং আসমানের বরকতের দরওয়াজা তাদের জন্য খুলে দিতাম সুবাহ আল্লাহ All the dose of the blessings of Allah from the earth and heaven, Allah Ta'ala would open it from the earth and the heavens. SubhanAllah! وَلَاكِنْ كَذَّبُوا كِنْتُو رَيَالِيْتِي هُلَوْا تَرَى اللَّهِ وَالشِّكَارِ كُرَيْتِي اَرْ اَمِنْ اللَّهِ تَعْدَرْكِ شَاسْتِ دَئِيهِ كَرَنَي فَأَخَذَنَاهُمْ اَمِنْ تَعْدَرْكِ دُّورِتِ اَمِنْ تَعْدَرْكِ شَاسْتَ كُر আলোচনা করা হচ্ছে হদ হলো কোরআনুল কারিমের মধ্যে সাধারণত এই ফাহা বলতে এটা সেক্সুয়াল বোঝানো হয় sexual dirty act eta holo adultery eta zina jitake bola hoy eta ke allah subhanahu wa taala eta ke faisha bolechen ei somporke be going for a very short break and stay in front of tv screen and will be back very very soon stay in front of television screen assalamu alaikum wa rahmatullahi dialogue discussion discussion, discussion. discussion. discussion. discussion. discussion. Debate. debate rebuttal rebuttal conclusion conclude eliminate misconception about religion get enlightened উইটনেস ড জাকির নাইক ইন আটল অব ওয়ার্ডস দেখুন সম্মুখ সমরে প্রতি বৃহস্পতিবার রাত নটায় আপন সম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে বিস টিভি বাংলায়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 शाहिदल्ला खान मदन डर हाफिज एम हसन अब्दुर जहांगीराम दायित्व देखिदा স্বাগত জানাচ্ছি ওয়েলকাম করছি আমাদের এই কোরআন এক ডিসকাশনে আসুন কোরআন পড়ি কোরআন বুঝি কোরআন দিয়ে জীবন গড়ি ইনশাআল্লাহ আমরা আলোচনা শুরু করেছিলাম যে আল্লাহনা করেছেন সেই সম্পর্কে আমরা আলোচনা শুরু করেছি আলোচনা করলে আলোচনাটা পরিপূর্ণ হবে না সেজন্য আমরা সুরানুরের মধ্যেও এই অ্যাডল্টরি শাস্তির সম্পর্কে আল্লাহ সুফান করেছেন আমি প্রথমে বলছিলাম এটা আল্লাহর ভাষা এটা একটা এটা একটা ইনডিসেন্ট অ্যাক্ট এটা একটা আল্লাহ রব আলমী এটাকে নাম দিয়েছেন এবং আল্লাহর আলমী নিজেই বলেছেন আসাবিলা তোমরা ধারে কাছেও যাবে না জেনা করা তো দূরের কথা নট গো ইভেন ক্লোজ টু ইট মূল কথা হলো সমাজের মধ্যে যদি জেনা ব্যবিচার বেড়ে যায় তাহলে এটা সমাজের ক্ষতি হয় তাদের মধ্যে এবং জন্তু জানোয়ারের মধ্যে কোন পার্থক্য তখন থাকে না সমাজের মধ্যে বিশৃঙ্খলা হয়ে যায় মানুষ বিভিন্ন বিপদ আপদে পড়ে যায় আপনার অবৈধ সন্তানের সংখ্যা বেড়ে যায় যারোজ সন্তানের সংখ্যা বেড়ে যায় সমাজের মধ্যে কোনো ভালো কোনো কিছু থাকে না সেজন্য শয়তানের একটা ওয়ে হল শয়তান যদি কাউকে জেনার মধ্যে লিপ্ত করতে পারে তাহলে শয়তান ইজ সাকসেসফুল এই শয়তান মানুষের কাছে আসে পুরুষের কাছে আসে নারীর কাছে আসে এবং তাদেরকে এটা যদি মানুষের মধ্যে না থাকতো তাহলে মানুষের মধ্যে রিপ্রোডাকশন এর অ্যাবিলিটি থাকতো না যে আপনি মা হবেন অথবা বাবা হবেন সেটা আপনি হতে পারতেন না এজন্য জন্য সবসময় এই বিষয়টাকে পজিটিভলি আপনারা নিবেন যে যৌবনের যে শক্তি আল্লাহ মানুষকে দিয়েছেন এটা হলো আল্লাহ রবীন্দনের পক্ষ থেকে দেওয়া একটা নিয়ামত যাদের এই শক্তি নাই তাদেরকে আমরা নপুংসক বলি তাদেরকে আমরা হিজরা বলি তাদেরকে এটা বলি সেটা বলি এমন কি এই শক্তি না থাকলে পরে বিয়ে ভেঙ্গে দেওয়ারও অনুমতি শরিয়াত দিয়েছে দেখেন আপনার আমার মা বাবার মধ্যে আল্লাহরবুল্লাহ আলমিন এই নয় দিয়েছেন ছিলেন বলেই আমরা তাদের ঔরসে তাদের গর্বে জন্ম গ্রহণ করেছি আপনার মা বাবারও যা আমার মা বাবারও তাই কাজেই এটা এমন একটা বিষয় যে আমার মা বাবা আপনার মা বাবাকে আল্লাহরবুল্লাহ আলমিন যদি এই আপনার ফিজিক্যাল শক্তির নিয়ামতটা না দিতেন তাহলে আপনার জন্ম হতো না আমারও জন্ম হতো না এই সিদ্ধান্ত নিয়েছেন তাহলে বুঝা গেল আল্লাহ সুবাহ এই যে মানুষের যেটা ডিজায়ার আছে মানুষের যেই ফিজিক্যাল নিড আছে তার যে জৈবিক প্রয়োজন আছে এই প্রয়োজন মিটানোর ব্যাপারে আল্লাহ আল্লা সুবাহ আলা করেন না প্রয়োজন মানুষ মিটাবে তবে কোথায় মিটাবে হালাল জায়গাতে মিটাবে কোনো হারাম জায়গাতে নয় আপনাদেরকে একটা হাদিসের কথা বলি মদিনার একজন ম্যান মুসলমান হয়েছে কেবল নতুন সেই সমাজেও তো আপনার খারাপ কাজকামসিল যেমন সব সমাজে থাকে আল্লাহ নবীর কাছে কত বড় বেকুপার আল্লাহির কাছে আল্লাহ রসুলের কাছ থেকে অনুমতি নিয়ে নেই তাইলে আর কোনো অসুবিধা হবে না রসুল্লাহ আলহ্লাম তাকে তো থাপ্প দিবেন বেকুব বের হয়ে যাও আল্লাহ নবী বললেন খামডাউন ইয়াংম্যানডাউন একটু শান্ত হও বর্ষ আচ্ছা সরি প্রফেট অফ্লা আপনি মাফ করবেন কার সঙ্গে করব ওইটা আমি শর্ট আউট করতে পারবো আমার আছে বহু এরকম বান্ধবী চেনা আছে মোদিনাতে অনেক মহিলা আমার জানাশোনা আছে তখন আল্লাহ নবী দ্বিতীয় কোয়েশ্চেন করলেন ওহে ইয়ংম্যান ও হে যুবক তোমার কি মনে হয় তুমি করবে তাহলে তুমি কি বলবা তখন তার চেহারা লাল হয়ে গেছে চোখ মুখ লাল হয়ে গেছে চোখ বড় বড় আল্লাহ আল্লাহর কসম করে বলি এই মদিনাতে আমার থেকে শক্তিশালী যুবক কেউ নাই আমার বোনের দিকে যদি কেউ তাকায় তাহলে মায়ের সঙ্গে করার প্ল্যান করে হোয়াট ইউল বি কি করবে তখন যুবকের তো মাথা গরম হয়ে গেছে এবার আমার মার সঙ্গে জেনা করবে একজন এত বড় সাহস এই মদিনাতে আল্লাহর কোসম করে বলি এই যে হার কি অঞ্চলের মধ্যে এমন কোনাল্লাম ইয়াংম্যানকে বলেন ইয়াংম্যান কথা তো ঠিক তুমি যে মহিলার সঙ্গে এটা প্ল্যান করতেছো। এই মহিলাটা নিশ্চয়ই কারো একজনের বোন নিশ্চয়ই কারো একজনের ওয়াইফ অথবা কারো একজনের মা অথবা কারো একজনের মেয়ে ঠিক না তুমি যেই করবা তার তার তার ভাইয়েরা স্বামী অথবা বাবা তারাও কি অপছন্দ করবে না এটা যেই কাজটাকে তুমি তোমার মায়ের সঙ্গে ঘৃণা করো তোমার বোনের সঙ্গে ঘৃণা করো তোমার মেয়ের সঙ্গে ঘৃণা করো তোমার স্ত্রীর সঙ্গে ঘৃণা করো অন্য কাউকে তুমি অ্যালাউ করো না এই কাজটা তুমি আরাকজন মহিলার সঙ্গে কিভাবে প্রকাশ করছি আপনি আমাকে মাফ করে দেন আমি একমাত্র বিবাহ করা ব্যতীত অন্য কোন মহিলার সঙ্গে আমি বাহিরে সম্পর্ক করব না আপনাকে ওদা করলাম আপনি কি চিন্তা করে দেখেছেন কত বড় একটা সুন্দর তারা শারীরিক তখন আমরা শুনি যে অ বিপদ হয়ে গেছে গর্ভবতী হয়ে গেছে কি হয়েছে পত্রপত্রিকায় খবর আসে পেপারে খবর আসে কি হয়েছে প্রেমিকের বাড়ির সামনে প্রেমিকার অনুশন চলিতেছে। প্রেমিক তাকে বিয়ে করতে চায় না করলে না কেউ বিষ খায় কেউ আত্মহত্যা করে কেউ এইটা খায় সেইটা খায় শান আগে করতে কে কইছিল। তখন এটা খেয়াল ছিল না দেখেন সমাজ কত খারাপ হয়ে গেছে আল্লাহ সুফল চান যে মানুষ তারা বৈধ ভাবে বিয়ে সাদী করবে আজকাল মেয়েদের বয়স হয়ে যায় ছেলেদের বয়স হয়ে যায় বিয়ে কোনো খবর নেই পঁচিশ বছর তো কোনো বয়স না ত্রিশ বছর আমাদের সমাজ আনফর্চুনেটলি এই জন্য খারাপ হয়ে যাচ্ছে যে কথা আপনাদের খেদ আমি বলছিলাম সেটা হলো আল্লাহ রব আলিন এটার ব্যবস্থা করে দিয়েছেন যে মানুষের যে জৈবিক প্রয়োজন আছে মানুষের যে সেক্সুয়াল নিড আছে এটাকে মানুষ পূরণ করবে ধ্বংস করে এইডস এর মতন রোগ হয় সমাজকে কে ধ্বংস করে খান খান করে দেয় মানবতাকে ধ্বংস করে ফেলে আর জাহান নামের আজাব তাদের জন্য অপেক্ষা করে আর সেজন্য এরকম যদি খারাপ কাজে কেউ লিপ্ত হয় তাহলে এটা প্রমাণের জন্য সাক্ষীও লাগবে আর আল্লাহ রসুল যে কথা বলেছেন যদি বৈধ ভাবে মাধ্যমে ম্যারিজের মধ্য দিয়ে যদি মানুষের সম্পর্ক হয় এই সম্পর্কটা বৈধ সম্পর্ক এর কারণে আল্লাহরবুল্লাহ আলমিন সোহাব দেন সৎ সন্তান দান করেন সমাজের মধ্যে শান্তি থাকে শৃঙ্খলা থাকে এবং রেস্ট্রিকশন থাকে আর সমাজ সুন্দর সমাজে পরিণত হয় আমাদের এই এপিসোডে আর লম্বা কথা বলার সুযোগ আমরা আজকে আর পাচ্ছি না আমরা নেক্সট এপিসোডে এই সংক্রান্ত আলোচনাকে কন্টিনিউ করবো ইনশাআল্লা আমাদের সাথে শর্ট ইনশাআল্লাহ আসসালামুম ওরক Allah waq ash-shadu না হু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 कत कार्यकी भावे मोमिन बंदा निजेटी काज के इसलमी रंग